आयात स्वामी मारा गेले की आल्लाफा बर्णना कर, कर महिला स्वामी मारा गेले तारत की তখন ওই মহিলা চার মাস দশ দিন তার নিজেকে আবদ্ধ করে রাখবে মানে স্বামী মারা যাওয়ার পরে তার ইদ হবে ওই দিনের মধ্যে হ্যাকমত কি হ্যাকমত হলো যে যেই মহিলার স্বামী মারা গেছেন এই চার মাস দশ দিনে স্পষ্ট হয়ে যাবে যে এই মহিলার কোনো সন্তান আছে কিনা তার সন্তান আছে তাহলে পরবর্তীতে যদি তার সন্তান হয় সেটা আগের স্বামীর সন্তান হিসাবে বিবেচিত হবে না এই জন্য আল্লাহ পাক চার মাস দশ দিন দিয়েছেন এই চার মাস দশ দিন স্ত্রী কি করবেন এই চার মাস দশ দিন স্ত্রী নিজের বাড়ি ঘরে অবস্থান করবেন প্রথম কথা হইল নিজের স্বামীর বাড়ি ঘরে অবস্থান করবেন সেটা যদি ধরেন অনেকে ঢাকা শহরে থাকেন গ্রামে থাকেন না তো ঢাকা শহরে থাকতে পারেন মানে উনি স্বামী থাকা অবস্থায় যেভাবে চারিদিকে ঘুরে ফেরা করতেন ওই রকম ঘুরাফিরা করবেন না না করে নিজেকে আবদ্ধ করে রাখবেন আর দ্বিতীয় বিষয় হলো তিনি আমাদের দেশের শ্বাস সজ্জার উদ্দেশ্য স্বামীকে দেখানো না আমাদের দেশের শাস উদ্দেশ্য মানুষকে দেখানো এই ঘরে যখন থাকে তখন আমাদের মা বোনেরা করে না বাহিরে যখন যায় তখন শ্বাস করে তার অর্থ হলো শ্বাস বাইরের মানুষকে দেখানোর জন্য স্বামীকে দেখানোর জন্য না স্বামীকে দেখানোর জন্য এখন তার স্বামী যখন মারা গেছে শাস করে কাকে দেখাবে এজন্য কোনো কোন গ্রহণ করবেন না আর প্রয়োজনীয় কাজে তিনি বাড়ি থেকে বের হতে পারবেন তার চিকিৎসা দরকার তার অন্য কোন জরুরি দরকার বা কেউ মারা গেছে বিবাহ করা না। এবং বিবাহের প্রস্তাব দেওয়া যায় এই চার মাস দশ দিনের ভিতরে এটাকে আল্লাপাক নির্ধারণ করেছেন যে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর জন্য দেখেন তালাকের ইতের এই তালাক আর মারা যাওয়া স্বামী দুই স্বামীর মধ্যে বেশ কম আছে তালাক দেওয়া স্বামীর নামও তো সে শুনতে পারে না খারাপ মানুষ এই জন্য তালাক দিয়ে দিচ্ছে কিন্তু যে স্বামী তালাক দেয় নাই কিন্তু আর অন্যদের মানে ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের শোক আর স্ত্রীর শোক স্বামী মারা যাওয়াতে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ স্বামী আর স্ত্রীর যত নিকটবর্তী অবস্থান করেছে এটার যে ব্যথা এটার যে বেদনা এটা চার মাস দশ দিনের আগে সে ভুলতে পারবে না এই জন্য আল্লাহ অনেক একমতের সাথেই আল্লাপাক এই চার মাস দশ দিন নির্ধারণ করেছে নিজেদের ব্যাপারে ন্যায় পন্থায় যদি কোনো কিছু করে মানে তারা যদি আবার পুনরায় অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয় কিছু করতে চায় এটাতে কোনো অসুবিধা সকল ব্যাপারে আল্লাহর আল্লাহ বলেন ওই ইদ্যত পালনের পরে যদি তোমরা ওই সকল নারীদেরকে বিবাহের প্রস্তাব পেশ করো কোনো অসুবিধা নাই তবে ইদের জন্য অপেক্ষা করতে হবে ইদ্যত শেষ আগে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না আও অথবা যদি ওই সময় মনে মনে বিয়ে করার ইচ্ছা কোনো মানে টার্গেট এই মহিলাটার ইদ্যত শেষ হলে আমি বিয়ে করব কিন্তু আল্লাহ বলতেছেন প্রস্তাব দেওয়া যাবে না পালন পালনকালীন অবস্থা কিন্তু মনে মনে যদি গোপনে ইচ্ছা করে তো এটাতেও কোনো অসুবিধা নেই জানেন তাদের তবে তাদেরকে গোপনে কোনো ধরনের প্রস্তাব দিবে না তাদের সাথে গোপনে কোনো চুক্তিতে আবদ্ধ হবে না মানে বিয়ে প্রকাশ্য জিনিস বিয়ে আর মধ্যে পার্থক্য হলো বিয়ে হলো প্রকাশ্য জিনিস জেনা বিচার হলো গোপনীয় জিনিস তো বিয়ে প্রকাশ্য জিনিস সেখানে তুমি গোপনে গোপনে কেন বিয়ে করতে যাবা যাব গোপনে গোপনে বিয়ে করতে গেলে বুঝতে হবে এখানে কোন সমস্যা আছে অনেক সময় অনেক বিয়ে হয় দেখবেন আমার বাসায় এসছে রাত তিনটার সময় তো হুজুর একটা বিয়ে হবে আসেন তা আমি বললাম যে বিয়ে রাতের তিনটায় কেন তা আমি বললাম যে ঠিক আছে অপেক্ষা করেন জামাই আসছে যাতে খাওয়াই দাওয়ায় ঘুম যাক কালকে জোহরের পরে আমি বললাম যে রাতের তিনটায় আবার কি বিয়ে রাতে তিনটায় বিয়ে পড়ানোর আলেম তো আমরা না রাতে তিনটায় বিয়ে পড়ানো মানে এটার মধ্যে কোনো সমস্যা আছে তো ওই বিয়ে তো আমরা পড়াবো না তাহলে গোপনে গোপনে কিছু ন্যায় কথা ভালো কথা তোমরা বলে রাখতে পারো মানে ধরেন ওই মহিলার জন্য চার পাঁচটা জায়গা থেকে বিয়ের জন্য আসছে এখন তাকে গোপনে বলে দেওয়া যাবে যে আমার সাথে বিয়ে হইলে তোমার উপকার বেশি হবে এই কথাটা তার গোপনে বলে দেওয়া যাবে ওই বিয়ের ইচ্ছাটা আগদে নেকার ইচ্ছা তোমরা তার সামনে প্রকাশ করিও না তোমাদের মনের ভিতরে অন্তরের ভিতরে কি নড়াচড়া করতেছে সেই ব্যাপারে আল্লাহ ভালো করে জানেন এটা আল্লাহাক ভালো করে জানেন ফাহ খবরদার সতর্ক থাকবাফুর হালিম আর জেনে রাখো আল্লাহাক হইলেন মহা ক্ষমাশীল এবং হালিম হালেদমানে দর্জশীল